বাংলা মানবতা সমাধান এবং কাশের অগণিত ও শঙ্খ আমাদের দর্শক ভাই বোনদেরকে পৃথিবী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ আয়োজন আসুন কোরআন পড়ি আমরা কোরআন হয়েছি আল্লাহ সুবাহের কঠিন ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন আল্লাহ কোরআন সেখানে আলোচনা করছি আমরা আসুন দেখি আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে কি হেদায়ত দিয়েছেন এবং কি আল্লাহ সুবাহ আমাদেরকে শেখাচ্ছেন আমরা প্রথমে আল্লাহর কথা দিয়ে শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يستطع منكم طولا أن ينكه المحصنات المؤمنات فَمِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ مِنْ فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِأَيْمَانِكُمْ بَعْدُكُمْ مِنْ بَعْدُ فَانْكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَأَعْتُوهُنَّ وَجُورَهُنَّ بِالْمَعْرُوفِ محسنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحسن فإن أتينا بفاحشة فعليهن نصف ما على المحسنات من العذاب ذلك لمن خشي العنة منكم আর যেই ব্যক্তির সতীসাধী রমণীকে বিয়ে করার মতন শক্তি সামর্থ্য নাই তাহলে সে যেন তার ডান হাত যাদের মালিক হয়েছে তাদের মধ্য থেকে যেন বিয়ে করে নাই। আর তোমাদের প্রত্যেকের ইমানের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন ভালোই জানেন কাজেই যখন তোমরা মেয়েদেরকে বিয়ে করবে তখন তাদের পরিবার পরিজনের অনুমতি নিয়ে বিয়ে করবে আর তাদেরকে তাদের মহরানা পরিপূর্ণভাবে দিয়ে দিবে। আর যখন বিয়ে করবে এর আগে যেন কোনো অবস্থাতেই অবৈধ সম্পর্ক না হয় অথবা বিবাহের আগে যেন প্রেম প্রীতির মতো কোনো ঘটনা না ঘটে যখন তারা মহসেন হয়ে যাবে এরপরে যদি তারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় তাহলে তাদেরকে সত্যিসী নারীদেরকে যে সাজা দেওয়া হয়েছিল তার অর্ধেক দেওয়া হবে তার অর্থ তাদের একশো হলে তাদের পঞ্চাশ হয়ে যাবে আর এ হুকুম হলো তাদের জন্য যারা অপকর্মে লিপ্ত হতে চায় না যদি তোমরা সবর করো এটাই তোমাদের জন্য কল্যাণকর আর আল্লাহ গফরুর রহিম তিনি ক্ষমা করে দেন তিনি অত্যন্ত মেহরবান দাতা এবং দয়ালু সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের আলোচনা এখান থেকে শুরু হয়েছে আপনারা বুঝতে পেরেছেন যে সৌরানিসারী আয়াতের মধ্যে আল্লাহ সুফান আমাদেরকে কী হেদায়ত দিচ্ছেন আল্লাহ আল্লাহআ আমাদেরকে বলছেন যে তোমরা স্বাধীন সেতা সতী সাদী মেয়েদেরকে বিয়ে করবে কারণ সদ জিনিসের মূল্য সব জায়গাতেই আছে স্বাধীন জিনিসের মূল্য সব জায়গাতেই আল্লাহ রাবুল্লা কাছে আছে আর যখন তোমরা বিবাহ করবে যখন কোনো মেয়েকে বিয়ে করবে তখন মেয়ের পরিবার পরিজনের অনুমতি নিয়ে বিয়ে করবে এখানে ব্রাইড কন্যার গার্ডিয়ানশিপের কথা আল্লাহ সুয়ানা হুয়া তাহলে এখানে বলেছেন ইসলামী শরিয়াতে স্বাভাবিক নিয়ম হলো এটা যখন কোনো বিবাহ হয় কোনো নিকা হয় এর কতগুলো টার্মস এবং কন্ডিশন লাগে এর মধ্যে মেয়ের পক্ষের টার্মস কন্ডিশন হলো এটা যে মেয়ের পক্ষের একজন ওকিল লাগে একজন ওলি লাগে এবং দুইজন সাক্ষী থাকতে হয় এই বিয়ের জন্য এখন ওলামাইক রামের মধ্যে অবশ্য এই ব্যাপারে একাধিক মতামত আছে যে উকিলের অনুমতি ছাড়া গার্ডিয়ানের অনুমতি ছাড়া কি কোনো মেয়েকে বিয়ে দেয়া যাবে কি না অনেক ওলামাইক্রামের মতামত হলো যে না এই বিয়ে দেওয়া যাবে না বরং বিয়ের সময় উকিল দরকার যদি এমন হয় বিয়ের সময় উকিল যদি না পাওয়া যায় তাহলে যদি কারো উকিল না থাকে তাহলে খলিফা যিনি আসেন তিনি উকিল হবেন যদি কোনো উকিল না পাওয়া যায় তাহলে সমাজের মধ্যে গণ্যমান্য যারা আছেন সমাজকে পরিচালনা করেন তারা উকিল হবেন এরকম মতামত আছে এখন মেয়ের পক্ষের একজন গার্ডিয়ান থাকার কারণটা কি এটা এত জরুরি কেন আল্লাহ স্বয়ং এখানে কেন বলে দিলেন যে তার পরিবার পরিজনের অনুমতি নেওয়া সাধারণত এক্সপিরিয়েন্স থেকে দেখা যায় যখন বিএ হয় তখন ইয়াং ল্যাড এবং ইয়াং লেডি যুবক যুবতীরা ভেরি মাছ ইমোশনাল থাকে পরবর্তী পর্যায়ে জীবনের ঘাত প্রতিঘাতে কোনো অসুবিধা যখন দেখা দিবে তখন যদি এই মেয়ের কোনো গার্ডিয়ান না থাকে তাহলে এই প্রোটেকশনের জন্য ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন সেজন্য আল্লাহ সুবাহ এই গার্ডিয়ানের শর্ত এখানে করে দিয়েছেন আমরা অনেকেই জানি ছেলে এবং মেয়ে পালায় গিয়ে বিয়ে করে বিয়ে করার পরে ছয় মাস ভালো যায় ছয় মাস পরে পিটা পিঠি শুরু হয় লাথালাথি শুরু হয় একদিন যারা পালায় পালায় প্রেম করছিল তখনই প্রেমিক প্রেমিকাকে নিজের স্ত্রীকে রেখে পালায় চলে যায় আন্না হয় মারপিট করে বাপের বাড়ি পাঠায় দেয় তখন বাপও গ্রহণ করে না ভাইও গ্রহণ করে না ফ্যামিলিও গ্রহণ করে না এই মেয়েটার জীবন দুর্বিশও হয়ে যায় যাওয়ার মতন কোনো জায়গা থাকে না এজন্য এটা একটা জটিল সিচুয়েশন হয়ে যায় এই বিষয় থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। তাদেরকে তোমরা বিবাহ করো তাদের পরিবারের অনুমতি নিয়ে আমাদের সমাজে কিছু এক্সট্রিম সিচুয়েশন আছে কিছু অসুবিধা আছে দেখা গেল যে এক জায়গাতে ছেলে মেয়ে দুইজনে রাজি হয়ে গেছে তারা বিয়ে করবে কিন্তু গার্ডিয়ান রাজি না মা বাবা এখানে রাজি না কোন অবস্থাতে বিয়ে দেবে না মেয়েকে এমতো অবস্থাতে ছেলে তাদের কি দায়িত্ব তাদের দায়িত্ব হলো এটা মা বাবা যদি রাজি না হয় তাহলে মা বাবাকে তারা বোঝানোর চেষ্টা করবে কারণ মা বাবাকে না বুঝায়, মা বাবাকে আপসেট করে বিয়ে হলে সেই বিয়ে সাধারণত সুন্দর হয় না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আপনি আজকে আমার বোন ইয়াঙ্গাল, বিয়ের সাদী হচ্ছে একজনকে ভালোবেসে আপনি তার সঙ্গে বিয়ে করে চলে গেলেন আপনিও কিন্তু একদিন মা হবেন, আপনার ঘর আলো করে বাচ্চা আসবে, আপনারও মেয়ে একটা হবে আল্লাহ দিলে। আপনি যদি আপনার মা বাবার অনুমতি সারা বিয়ে করেন আপনার ওই মেয়েটাও কিন্তু আপনার এবং আপনার স্বামীর অনুমতি সারা বিয়ে করবে ওই সময়ের জন্য অপেক্ষা করেন আপনি তেলকা বেতলকা আপনি যেরকম দিবেন সেরকম কিন্তু পাবেন এই জন্য বেটার হলো দুই দিকের কথা এটা মা বাবাকে আমি সাধারণত করে যে আপনারা রিজনেবল হবেন যদি আপনি দেখেন যে আপনার মেয়ে যেখানে পছন্দ করেছে এর বাহিরে যাওয়ার আর পথ নাই আপনারা নিরুপায় হয়ে গেছেন রস্তে রাজি হয়ে যান আর যদি আসলে মনে করেন যে না এখানে রাজি হওয়ার উপায় নাই তাহলে মেয়েকে কনভিন্স করেন মা বাবা এবং মেয়ে বসে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আসেন নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে হোক যাই করি আমরা এটাই হলো বিয়ে ক্ষেত্রে ভালো আর আমরা যারা ইমোশনালি হয়ে কোনো কারণে কোনো ছেলে মেয়েকে পছন্দ করে ফেলি মেয়ে ছেলেকে পছন্দ করে ফেলি এটা শুধুমাত্র আমরা সুন্দর চামড়া দেখে যেন পছন্দ না করি ইমোশনাল হয়ে যেন পছন্দ না করি এটা আমরা পরে জীবনে ঠগে যাই প্রেম প্রীতি এগুলো বিয়ের পরে মাত্র ছয় মাস থাকে এরপরে কিন্তু সব পরিবর্তন হয়ে যায় হাঁটসিবাশে জীবনে ভাড়া দিতে হবে বাজারঘাট করতে হবে বাচ্চা হবে অমুক হবে তমুক হবে মা বাবাকে দেখতে হবে মায়ের অসুখ বাপের অসুবিধা পয়সা দিতে হবে বউ মানে না বাপ মানে না নানান অসুবিধা তখন কিন্তু ওইটা আর থাকে না সেজন্য আমরা এই ফ্যামিলিগতভাবে বিয়ে শাদির ক্ষেত্রে ফ্যামিলির অনুমতি নেওয়াটা কত জরুরি এই সম্পর্কে অথবা জরুরি নয় সে সম্পর্কে আমাদের কথা হচ্ছে আমরা আমিদ্দুজান বাংলা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 मौलिक नीतिमाल जार्धम बोझा सहज हो जाए इनिया शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रात दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल सुसंबाद करू। निराश करो ना सही बुखारी प्रथम खंड इल्मी संख्या उन থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যে ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে নির্দেশ দিবে মুজাফর বিনসিদ ডক্টর হাফিজ হজবুল্লাহুল্লাহ বিন হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক कथाजे इतिबृत्ति विश्वमयर क्रम विकास স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সুক্রিয়া জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ অনেক অনেক সুক্রিয়া আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা আমরা আলোচনা করছিলাম যে ছেলে মেয়েরা নিজেদের পছন্দ মতন বিয়ে করে ফেলতে পারবে কিনা মা বাবার ইনভলভমেন্ট দরকার আছে কিনা এখানে মা বাবার ইনভলভেন্টে যে বিয়েটা হয় এই বিয়েটাই সুন্দর বিয়ে হয় এটা আপনি মা বাবার এবং আপনার জীবন সাধারণত সুন্দর হয় তবে মা বাবা আনরিজনেবল হওয়া উচিত না ছেলের বয়স হয়েছে মেয়ের বয়স হয়েছে তাদেরকে আপনি বলবেন তাদের কোনো পছন্দ থাকলে তারা বলুক তা না হলে আপনারা পছন্দ হ্যাঁ আমার ছেলে আমি জন্ম দিচ্ছি আমি যেখানে বিয়ে করছো বন্ধ করে বিয়ে করে আসবি করলে তো ভালো না করলে নিজে বেজ্যোতি হয়ে যাবে। আগের জামানা এই জামানা এক রইছে না তো সেজন্য ছেলেদেরকে এই কথা বলি যে মা বাপের অনুমতি নিয়েই তারা মেয়ে পছন্দ করুক বিয়ে করুক আবার মেয়েদেরকে আপনারাও মা বাবা মা প্রস্তাব নিয়ে আসে তাহলে আপনার অসুবিধা কি জীবন তো তাদের বিয়ের পরে আর কতদিনই বা আপনার কাছে থাকবে কতদিনই বা আসবে তাদের জীবন তারা যদি ভালো মনে করে আপনিও যদি আপনার বিবেক বুদ্ধি দিয়ে বোঝেন যে ভালো তাহলে দিয়ে দেন আর যদি বোঝেন যে ভালো হবে না তাদেরকে বলেন বোঝানোর চেষ্টা করেন বোঝানোর পরেও যদি বোঝে না তার কি করবেন আপনি তখন নিরুপায় হয়ে যান আমি জানি অনেক মা বাবার মনে কষ্ট আছে আমার অনেক সময় নিরুপায় হয়ে যাই শেষ পর্যন্ত আসলেও দেখা যায় যে এটা ভালো হয় না ভালো হয় না তো তারা জীবনে সাফার করবে আপনার কথা শোনে নাই কি করবেন আপনি প্রত্যেকেই তো প্রত্যেকের ভাগ্য নিয়ে তাকে চলতে হবে এবং নিজের ভাগ্য নিজে ভাঙতেও পারে গড়তেও পারে কাজেই বেটার আন্ডারস্ট্যান্ডিং হলো এটা ছেলে মেয়েরা মা বাবার অনুমতি নিয়েই বিয়ে করবে এটাই নিয়ম এবং মা বাপকে ইনভলভ রাখবে আর যদি তারা এটা না করে তাহলে তারা নিজেরা যখন মা বাবা হবে সাধারণত তারাও একই অ্যাঙ্গলে একইভাবে তারা সাফার করে তাহলে আপনি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে আপনার সন্তানরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কামা দিন ও তুদান যেমন দিবেন সেরকম পাবেন এটাই হলো নিয়ম আমরা ইয়াং থাকার কারণে অনেক সময় বুঝি না এই আমরা ভুল করে ফেলি আমি আবার মাসাল্লাহটা আপনাদের জন্য রিপিট করি বিয়ের জন্য মেয়ের পক্ষের একজন গার্ডিয়ান জরুরি সাধারণত বলা হয় এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া আর যদি এমন হয় যে মহিলা নিজে নতুন মুসলমান হয়েছে তার ফ্যামিলির আর কেউ নয় তখন সে নিজে নিজের গার্ডিয়ানশিপ নিতে পারবে তবে তার জন্য সার্টেন একটা বয়স সাধারণত বিভিন্ন দেশে বিভিন্নভাবে নিয়ম করা থাকে ওই নিয়মটাকে মেনটেন করলেই ভালো তবে শরিয়াতের যে বিষয়টা সেটা আপনাদের জন্য বললাম अन्न्य मजहबर नियम हलो सर्व अवस्थाते वि गार्डियान लागे गार्डियान ना हम विना कोश्चन हल्का सुनीफे गए चूरी कर फिलसे अपन कार्यकर है कई विपन्लि करते जेने शुने करते विफ डिसिशन आपनी जे करबान जैसे विबें सन्तान बाबा তাহলে এটা একটা লাইফ ডিসিশন এই ডিসিশনকে আমরা সুন্দরভাবে সময় নিয়ে বুঝে শুনে আমাদের করা উচিত সেজন্য আল্লা সু এখানে পুরুষদেরকে বলছেন মেয়েদেরকে যখন বিয়ে করবে তখন মেয়ের পরিবার পরিজনের তোমরা অনুমতি নাও আর পরিবার পরিজনরাও রিজনেবল হতে হবে তারা যদি আনরিজনেবল হয় আল্লাহ রাবুল আলমিনের কাছে তারা ঠগে যাবে আল্লাহর কাছে তারা কিন্তু তখন এমন অবস্থা হবে যে আল্লাহর আলমিনের কাছে তারা গুণাহার হয়ে যাবে কাজেই এই হলো মোটামুটি ইসলামের ব্যালেন্স কথা যেটা ইসলাম একটা একটা ব্যালেন্স দিন আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন যেটা এক্সট্রিম কোনো জিনিসকে পছন্দ করে না আর কোন ঠু লুজ কোন জিনিসকেও পছন্দ করে না যেন আমরা বলি মা এফর ওয় তফরিত এফরাত এবং তফরিত যেই দিন <laughs> কেন তৈরি করেছি যাতে করে মানুষের জন্য তোমরা উইটনেস হতে পারো আর রসুল আর রসুল যেন তোমাদের জন্য যেমন তার জন্য ভালো হলো মা বাবার অনুমতি নিয়ে বিয়ে করা তা না হলে সে যখন বাবা হবে তখন তার ছেলে তো তার বিনা অনুমতিতে বিয়ে করবে সেটা খুশি হবে সে এটা চিন্তা করে দেখেন অগ্রিম চিন্তা করেন তাহলে সব জিনিসের সমাধান খুঁজে পাওয়া যায় আর অগ্রিম চিন্তা না করলে আপনি সমস্যার সমাধান পাবেন না জীবনে কোনো সময় এজন্য আবার মা বাবাকেও যেমন রিজনেবল হতে বলা হয়েছে আবার ছেলে মেয়েদেরকেও রিজনেবল হতে বলা হয়েছে যাতে করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এসে সুন্দর পরিবার সুন্দর সমাজ সুন্দরভাবে যেন পরিচালিত হয় সেটা আল্লাহ আসুফু এখানে বর্ণনা করেছেন আর তখন তাদের মহরানাটাকে তোমরা সুন্দরভাবে দিয়ে দিবে তবে দুটো জিনিসকে অ্যাভয়েড করবে মোহসান হতে হবে গোসাফি হাত মুখদ যেন খারাপ সম্পর্ক না হয় আর খারাপ সম্পর্ক না হলেও বিয়ের আগে যেন লাভ বিফোর ম্যারিজ এটা যেন না হয় ইসলামের টোটাল আন্ডারস্ট্যান্ডিং হল লাভ আফটার ম্যারিজ উই ডোন্ট লাভ বিফোর ম্যারিজ উইড হ্যাভ এনিথিং লাইক আপনি যদি বিয়ের আগেই ভালোবাসেন তো শয়ানের ভালোবাসা আর বিয়ের পরে যদি আল্লাহ স্বামী স্ত্রীর নিদর্শনের আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের ওন কমিউনিটি থেকেই তারা আছে কেন দিয়েছেন তাদের কাছে গিয়ে তোমরা শান্তি পাবে সুকুনাত পাবে সঙ্গে তোমরা থাকবে ভালোবাসা এবং দয়া মায়া মার্সি ট্রাঙ্কুটি আল্লাহ তৈরি করে দিয়েছেন এই স্বামী স্ত্রীর মাঝে যেই মহাব্বত এটা সহবের মোহাব্বত আর নিশ্চয়ই আল্লাহ সুবাহ এর মধ্যে তোমাদের জন্য যদি তোমরা চিন্তা করো চিন্তাশীলদের জন্য উপদেশ নেওয়ার বিষয় রয়েছে আমার সম্মানিত ভাইয়েরা বোনেরা তাহলে আমরা ইসলামের মধ্যে লাভ আফটার ম্যারিজ বিশ্বাস করি লাভ বিফোর ম্যারিজে আমরা বিশ্বাস করি না কেন করি না এটাও তো আর বড় আলোচনার বিষয় আর এই বিপদ আপদে আমাদের যুবক ভাই বোনরা সবাই মোবতলা হয়ে আছে। প্রেম প্রীতি লাইলি মজনুআ আর শিরিফ অরহাদ এই সমস্ত কিসা কাহিনী নোবেল নাটক আর সাহিত্য কবি সবই তো এগুলোর দিকে এনকারেজ করে আমাদের যুবকদেরকে কনফিউজ করে ফেলে এই জন্য লাভ বিফোর ম্যারিজ এবং আফটার ম্যারিজ এই সম্পর্কে আমরা আর আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এখানে আলোচনা করেছি যখন আমরা বিয়ে করব তখন স্ত্রীর যেমনভাবে গার্ডিয়ান দরকার মা বাবার অনুমতি দরকার স্বামী যিনি হবেন তিনিও তার মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবেন অ্যারোগেন্ট হয়ে যাবেন না এটাই সুন্দর বিবাহ এক্সেপশনাল কোনো কোনো সিচুয়েশনে এর ভিন্নতা হতে পারে এটা আলাদা কথা কিন্তু স্বাভাবিক নিয়ম হলো ফ্যামিলির যেহেতু গার্ডিয়ান তাদের অনুমতি সাপেক্ষেই বিয়ে হতে হবে তা না হলে পরবর্তীতে যদি আপনার কোনো ধরনের ভাঙ্গা ভাঙ্গি হয়ে যায় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় কোনো সাড়াশাড়ি হয়ে যায় তখন কারো কাছে যাওয়ার আর পথ থাকে না যেন আল্লাহ তবসময় একটা প্রোটেকশন চান সবসময় একটা সুন্দর বিষয় চান আর বিয়ে শির পরেই সম্পর্ক হবে বিয়ে শির সু করেন না কেন করেন না সেই সম্পর্কে আমরা নেক্সট এপিসোড বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল Oh wak in shadow হাফেজ জান কেন মুনি প্রত্যেক কাজে আল্লা ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস করুন ডক্টর জাকির কে প্রতি শনিবার রাত সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি मानव मुक्ति नबी प्रेरण करोलम सर्वदा इसलाम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठाएस बुधवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतेटी